আসিম রহমাতুল্লা আল্লাহতে বর্ণিত তিনি বলেন আমি আনাস ইম্ন মালিক রজিয়াল্লাহ তাল্লান্নকে কুনুত সম্পর্কে জিজ্ঞেস করলাম তিনি বললেন কুনুত অবশ্যই পড়া হত। আমি জিজ্ঞেস করলাম রুকুর পূর্বে না পরে তিনি বললেন রুকুর পূর্বে আসিম রহমাতুল্লাহ আলাহি বললেন অমুক ব্যক্তি আমাকে আপনার বরাত দিয়ে বলেছেন যে আপনি বলেছেন রুকুর পরে তখন আনাস রজিয়াল্লাহ তু বলেন সে ভুল বলেছে রাসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাম রুকুর পরে এক মাস ব্যাপী কুনুত পাঠ করেছেন আমার জানামতে। তিনি সত্তর জন সাহাবির একটি দল যাদের কুর্রা অর্থাৎ অভিজ্ঞ কারিগণ বলা হতো মুশ্রিকদের কোন এক কওমের উদ্দেশ্যে পাঠান এরা সেই কওমে নয় যাদের বিরুদ্ধে আল্লাহ রসুল সাল্লাহ আলসালাম বদ করেছিলেন বরং যাদের সাথে তার চুক্তি ছিল এবং তারা চুক্তি ভঙ্গ করে কারিগণকে হত্যা করেছিল তিনি এক ব্যাপী কুনুতে সেই সব কাফিরদের জন্য অভিসম্পাদ করতেন